উপহার আম্মা আলহামদুলিল্লাহ আজকের পর্বে নাম দেওয়া হয়েছে হাজার সৈন্য থেকেও মূল্যবান এক আঙ্গুল আল হাফিজ আব্দুল ছিলেন হাদিসের একজন ইমাম। তিনি ও উলামা উভয়ের নিকট পরিচিত ছিলেন তিনি সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন এবং সকলে তাকে পছন্দ করত তিনি ছিলেন সত্যবাদী আর তার ছিল একটি নরম হৃদয় এবং আল্লাহর ভয়ে ক্রন্দনরত দুটি চোখ তার মতো হক আলিমদের বেশিরভাগ সময় শাসক শ্রেণী হিংসা আর ভয় করে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 ক্ষেত্র বিশেষে হয়তো খুব বেশি মানুষ তার পক্ষে থাকে না তবে যারাই থাকে তারা বাতিলের অনুগত চাটুকারদের থেকে বেশি চাটুকারী একদিন সঠিকভাবে বলতে গেলে পাঁচশো চুরানব্বই জিলহজ মাসের ২৪ এক এলাকায় তিনি আকিদার উপর ক্লাস নিচ্ছিলেন দুইজন লোক তার ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে উঠল এরা ছিল আল খতিব জিয়া দিন এবং আল কাজি বিন তারা শাসকের কাছে গিয়ে বলল যে এই লোক অর্থাৎ আব্দুল গনি ভ্রান্ত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 ওই ক্ষুতবার কারণে এখনো আমার বাবার সেই মসজিদে কোনো ক্ষুত বা দেওয়ার অনুমতি নেই অথচ আমার বাবাই সেই মসজিদ নির্মাণ করেছিলেন এরপর সময় যেতে থাকলো। আমরা সবাই যার মতো জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম আর এক সময় ওই লোকের কথাও ভুলে গেলাম ১৫ বছর পরে মহান আল্লাহর এচ্ছায় একটি বিস্ময়কর ঘটনা ঘটল আমি একটি কবরস্থানে ছিলাম যেখানে আমার এক ছাত্রের মাকে দাফন করা হচ্ছিল আমি একটি উঁচু স্থানে দাঁড়িয়ে কবরের বিষয়ে কথা বলছিলাম এবং সেখানে লোকদের ভিড় ছিল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 বিজয়ের পর কুতাইবা মোহাম্মদ ইবিন কাছে গিয়ে জানতে চাইলেন যে তিনি তখন আঙ্গুল উচিয়ে কি করছিলেন তিনি বললেন আমি সংযোগ স্থাপন করছিলাম তিনি অবশ্যই সংযোগ সংযোগ স্থাপন তবে সেটা সেটা দুনিয়ার কোনো নয়। আসলে আল্লাহ সুবাহার সাথে তাদের মধ্যেকার সংযোগ রমাদান হচ্ছে দুআর মৌসুম উম্মার জন্য নিজের জন্য যার জন্য যেই দোয়া করতে আপনার মন চায় সেটা এখনি করে ফেলুন আর আপনার ভাইদের মধ্যে যারা অত্যাচারিত এবং পীড়িত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 ফেসবুক পেজ ডাব্লু ডব্লু ডব্লিউ ডেসবুক ডট কম স্ল্যাশ রেঞ্জ অবস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাবলু ডাব্লু ডব্লিউ ইউটিউব ডট কম